নামাজের রুকু ও সিজদাই পঠনীয় জিকির নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের প্রিয়তমা আ এশাহরু আনহা থেকে বর্ণিত যে নিশ্চয়ই আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তাঁর সিও নামাজের রুকু ও সিজদাতে এই বাণীটি পাঠ করতেন সুবুদ্দোস রিবর অর্থাৎ হে আল্লাহ আপনি অতি নিরঞ্জন পরম পবিত্র আপনি ফেরেস্তাগণ जिबरिलेर प्रकृत प्रभु शाहे मुसलिम हादी नम्बर दूस तेईस हाइफे बंधन मध्य चार सौ सत्ताशी हदीस बर्णन करणी सहबियार परिचय पूर्व पाँच नम्बर हदीस उल्लेख करते शिक्षण विषय एक আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের অনুসরণ করে মুসলিম ব্যক্তির উচিত যে সেও নামাজের রুকু ও সিজদাতে কোন কোন সময় এই জিকিরটি পাঠ করে দুই সুব্য হন এই শব্দটি তসবিহ শব্দ থেকে এসেছে এবং এই তসবিহ এর অর্থ হল পরাক্রমশালী আল্লাহর অতিশয় সম্মান করা এবং যে সমস্ত বস্তুর তিনি উপযোগী নন সেই সমস্ত বস্তু হতে তার পবিত্রতা ও মহা উৎকৃষ্টতার ঘোষণা দেওয়া কুদ্দুস এই শব্দটির অর্থ হল পরাক্রমশালী আল্লাহ মহা পবিত্র এবং তিনি সমস্ত দোষ ত্রুটি এবং অসম্পূর্ণতা হতে সম্পূর্ণ মুক্ত আর আর্রোহ এই শব্দটির অর্থ হল জিবরিল আলে ইসালাম তার সম্মানার্থে তাকে উল্লেখ করা হয়েছে আবার আর আর্রোহ এই শব্দটির দ্বারা দেহের মধ্যে চৈতন্যময় সত্তা আত্মা বা জীবাত্মাকে বোঝানো হয়েছে সুতরাং মহান আল্লাহ সমস্ত ফেরিস্তাদের এবং সকল আত্মা বা জীবআার প্রতিপালক এই বিষয়ের সঠিক জ্ঞান আল্লার নিকটে অধিকতর তিন এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর আলাই কোনো সময় তার সিও নামাজের রুকু ও সিজদাতে এই বাণীটি বা জিকিরটি পাঠ করতেন চার এই হাদিসটির দ্বারা এটাও প্রমাণ হয় যে নামাজের রুকু ও সাজদাতে আল্লাহ করা যেখানে বলেছেন তোমরা নামাজের রুকুতে মহান প্রতিপালকের অতিশয় সম্মান ও শ্রেষ্ঠত্ব ঘোষণার বাণী উচ্চারণ করবে এবং সিজদাতে অধিকতর দোয়া করবে কেননা এই অবস্থায় তোমাদের দোয়া কবুল হওয়ার অনুকূলেই নির্দিষ্ট রয়েছে শহেহ মুসলিম হাদিস নম্বর দুইশো হাইফেন বন্ধনের মধ্যে চারশো উক্ত হাদিসটির দাবি অনুযায়ী এটা প্রমাণিত হয় যে সিজদাতে অধিকতর দোয়া করা উচিত এবং অধিকতর রুকুতে মহান প্রতিপালক আল্লাহর অতিশয় সম্মান প্রশংসা এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা কিংবা তসবিখ পাঠ করা উচিত সুতরাং নামাজের রুকুতে দোয়া করাও বৈধ যেমন সিজদাতেও মহান প্রতিপালক আল্লাহর অতিশয় সম্মান প্রশংসা এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা কিংবা তসবিখ পাঠ করা বৈধ কামিনুনজা বালাকুম এর অর্থ হল নামাজের সিজদাতে অধিকতর দোয়া করা উচিত কেননা এই অবস্থায় তোমাদের দোয়া কবুল হওয়ার অনুকূলেই নির্দিষ্ট রয়েছে